وقال تعالى اهبطوا منها جميعا بعضكم لبعض عزو فإما يأتينكم مني هدا فمن اتبعه دايا فلا يضل ولا يشقى صدق الله مولانا العظيم أسكي শঙ্কু প্রশংসা জিনীদা করে মেহরবানি করে নি আয়াতে করিমা এবং তারই এই একই অর্থবোধক সুরায় থেকে একখানা আয়াতে করিমা আপনাদের সামনে আমি করেছি আল্লাহ তাফিক দান করেন যেহেতু কোরআন মাহফিন সেহেতু মূলত আপনারা যার বয়ান শুনছেন দেখতে তরুণ মনে হয় কিন্তু তিনি কাছাকাছি আমার বাবার বয়সী এবং আমার জন্মের বয়স আর হজরতের বয়ানের বয়স কাছি সমান এজন্য জন্য আমাদের আমার মোস্ট সিনিয়র हमारे अनेक बड़ो मुरब्बी नोखल जलार सर्वस्तर आलम मुरब्बी हजरत कथा बड़े कथा कथार मध्य बड़ है और बादशार कथा कथार मध्य बादश्हाच्छा देखें भात अन्न किसु बुले पानी मामले क्या वो बाछाजे ये तो कथा कथार मध्य क्या है बादशा है और बादशार कथा कथार मध्य बादशाह है এই জন্য কালাম বাদশাহ দেখতে তো আরো তাগা মনে হয় তিনজনের মধ্যে দেখতে সবচেয়ে বুড়ো আমি আর বয়সের দিক থেকে সবচেয়ে কম আমি আল্লাহদের হায়াতের মধ্যে আরো বেশি বরকর আমরা জানি কিনা বলেন আমরা সকলেই জানি আমরা ছিলাম কোথায় জান্নাতে ছিলাম কোথায় ছিলাম বলে হাজর একটু আগে হুজুর আপনাদেরকে আদমার হাওয়ালের সাথে কথা বলছেন না তো আল্লাহ হাওয়া আলি মুসালামকে বানায় কি বললেন যাও তোমরা এই বেহেস্টে থাকো যাও যাও তোমরা দুজন এই বেহেস্টে থাকো তুমা যাও এখানে থাকো আর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও কোনো অসুবিধা নাই যাও খাও যা মনেছা তা করো শুধু বলা তাকরাবা হা দি সাজারা এই গাছের কাছেও যেও না এটা তো আমরা জানি না তো বলছে যেখান থেকে ইচ্ছে যে আচ্ছা আমিও দেখে নেব। তুমি আমার জান্নার থেকে বের করছো তোমার কারণে আমি জান্নার থেকে বহিষ্কৃত হয়েছি আমিও চেষ্টা করে তোমাকে জান্নার থেকে বের করব। তো সয়দানকে আল্লাহ আমার আমি এদেরকে গোমরা করে দিব এদেরকে কি করে দিব আমি এদেরকে বধভস্ত করে দিব কেমনে করবি আমি ওদের ডান দিক থেকে আসবো ওদের বাম থেকে আসবো ওদের সামনে থেকে আসবো ওদের পেছন থেকে আসবো ওরা ওদের ঘাটে আমি ওদের জন্য অপেক্ষা বলে আচ্ছা যা কর তবে শোন্লাবাসিন আমি যাদেরকে বাঁচাবো তুই যাদেরকে গুমরা করতে পারবি না আমি যাদেরকে বাঁচাবো তুমি তাদেরকে পারবা আমি চেষ্টা করে দেখব। ঠিক আছে থেকে আসবি যা তোকে তাও ফিলাম ক্ষমতাও দিলাম তুই চতুর্দিক থেকে আসিস তবে যা তুই তো উপরের দিক বলিস নাই বলো নাই তুমি তো উপর বলো নাই নিচে বলো নাই শেষ করে দিবা ওরা শিশু উপরের দিকে হাত তুলবে আমি মাফ করে দেব ওরা শেষে শেষ দা যাবে আমি মাফ করে দেব কি ভাই এবার আল্লাহালা কি বলেন আচ্ছা তুই শেষ তত হয়ে আমার আদ আমার হাওয়া থেকে বের করে দিয়েছিস আচ্ছা ঠিক আছে আর তুই বলছিস ওদেরকে গুমরা করে ছাড়বি আমিও তাদের কাছে আর বলে দিবাহ হবে না তোমার হাওয়া দুজনে এখান থেকে বের হো এখান থেকে চলে যাও এহবেতু মিনহা জামিয়া এখান থেকে বের হও আসলে মূল বের করা ষড়যন্ত্র করছি কে আল্লা বলেন আদমার হাওয়া যাও জান্নার থেকে বের হও। তবে দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের নামে আমার পক্ষ থেকে যাবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে কি যাবে এটা চিঠি যাবে ওই চিঠিটা বিভিন্ন নাম ছিল কখনো ছিল কখনো ছিল আমাদের জামানা ওই চিঠির নাম কি তাহলে কি বুঝলাম আমরা আদমার হওয়া আলিমুসালাম আসার পথে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিবেন বলে ওয়াদা করেছেন চলবে তো তোর কাম তোর কাজ সেখানে আর হবে না ওদেরকে আমি কথা দিব ওরা যদি আমার এই কোরআন মতে চলে তাহলে আলাই জানুন জানাতে আসতে তাদের আর কোনো ভয় থাকলো না এখন ওই কোরআন আমাদের হাতে আসছে কিনা এই কোরআন কোন কোরআন আরে যেই হুদান যেই হুদান দিবেন বলে ওয়াদা করেছেন কখনো মোবাইলে বক্তব্য দেয় কখনো লিখিত বক্তব্য পাঠায় ঠিক না ম্যাঠিক না বলেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে লিখিত বক্তব্য পৌঁছে গেছে লিখিত বক্তব্য যাবে লিখিত বক্তব্য কোরআনটা এখন লিখিত বক্তব্য আলমীর পক্ষ থেকে কোরআন আমাদের কাছে কি লিখিত বক্তব্য তাহলে এটা কোনটা যেটা আমাদেরকে দিবেন বলে ওয়াদা করেছেন এটা সেটা আরে কথা ঠিক ভাবে ঠিক বলেন বলেন কোনটা আমরা পাঁচ লাখ টাকা বরাদ্দ দিলাম কিন্তু এক বছর পর্যন্ত এই টাকাটা আসে নাই শেষে এক বছর পরে আপনারা যখন দেখা করছেন তো এমপি সাহেব কি বলে আচ্ছা আমি যে দিব বলছিলাম আপনারা কি আর আমার কাছে চাইছিলেন এবার কি বলে জান তাহলে একটা কত ঠিক না এমপি সাহেব পিছন দিয়ে সই দিয়ে দেয় আর সই মধ্যে সিল লাগাই দেয় নেই কত ঠিক না কিন্তু প্রশ্ন এই দরখাস্তা যদি এমপি সাহেবের ডায়রে দিয়ে দেন এমপি সাহেবের ফ্রিয়ানো দেন টাকা দাও তো ফ্রিয়ান বলবে মিআ আমাকে আমাদের ডায়রে টাকা তো না। এবার বুঝে থাকলে বলেন তো আমাদেরকে কি দিবেন বলে ওয়াদা করেছেন নবুল আলমিন হুদেন হেদায়েত হেদায়তনামা বলেন কি দিবেন হেদায়তনামা দিবেন আমার এই হেদায়ত জান্নাতে আসতে তার আর কোন এবার আমি যখন দুনিয়াতে আসলাম আমার যখন বা লেখার বয়স হলো আমার যখন বুঝার বয়স হলো আমি যখন আমি জান্নাত থেকে আসার সময় হেদায়েত দিবেন বলে ওয়াদা বলেছিলেন ওই হেদায়েত নামা আমি কোথায় পাবো রক্তুল আলমিন বলেন তুমি হচ্ছে এতদিন আর বলো নাই এখন তুমি আমার কাছে ওই হেদায়তনামা তালাশ করছে কিনা বুঝেন নাই ষয় এখন মনে করাই দেওয়া লাগেনি লাগেনি যদি মনে করেন না আজকে তো দশ বছরও দিত কত ঠিক না মনে করে দাম না আমি যেন বললাম আল্লাহ আলমিন আপনি আসকাবুল হাকিমিন আপনি আসমানের রব আপনি জমিনের রব আপনি আশিমে মালিক আপনি রব্বি ইব্রাহিম আপনি রব্বি মোহাম্মদ আপনি রব্বি জিবরিন আপনি রব্বি ইসরাফিল আপনি রব্ মিকাইল আপনি রব্ এবার কৃষি খাচ্ছেন আমাকে বলেন দরখাস্তরখাস্ত কথা কি বুঝে আসতেছে আপনাদের এবার আমাকে কৃষি খাচ্ছেন দরখাস্ত ভাষা আমি বললাম আল্লাহ দরখাস্ত কেমনি লিখতে হয় এটাও তো জানিনা আল্লাহ দেখো দেখো এক নম্বরে কাকে লিখবা এটা বলতে হয় দুই নম্বরে তার ডেফিনিশন বলতে হয় তিনি কোথায় কি করেন এটা বলতে হয় যেমন মাননীয় ডিসি সাহেব মাননীয় এমপি সাহেব এবার লিখতে হয় চোদ্দ গ্রাম কথা ঠিক না ব্যটি বলেন কি লিখতে হয় মাননীয় শুধু করে দিতে হয় মাননীয় ডিসি সাহেব কুমিল্লা জেলা মাননীয় ডিসি সাহেব ফেনি জেলা মাননীয় ডিসি সাহেব লক্ষ্মীপুর জেলা আল্লাহ তালা বলেন দরখাস্ত করতে আগে লিখতে হয় কাকে লিখবা দুই নম্বরে লিখতে হয় তার তার ঠিকানা লিখে দিতে হয় তিন নম্বর মহোদয় কথা ঠিক না হ্যাঁ আল্লাহ তালা বলেন তুমি আমার কাছেও দরখাস্ত করা আমি বললাম আল্লাহ কাকে বলবো আল্লাহ বলেন আল্লাহাম উপাধি বলে কি ডিসি সাহেবের নাম ধরে বলে না দেখুন ডিসি সাহেবের নাম আব্দুল করিম এখন দরকার মাননীয় আব্দুল করিম সাহেব কি লেখে আমি বললাম আল্লাহ আপনাকে কি বলে লিখবো আল্লাহ তালা বলেন আমার নাম ধরে বলিও না ওখানে ওখানে আমার আমার গুণ ধরে বল رب العالمين الحمد لله رب العالمين ابر عمر جون ارض له الرحمن الرحيم عمر جون ارض له مالك يوم الدين এবার কি লিখতে হয় এবার দরখাস্তর মধ্যে লিখতে হয় আপনার সাথে আমার রিলেশন কি সম্পর্ক কি এটা লিখতে হয় যেমন ধরেন আমি লিখলাম মাননীয় প্রধান শিক্ষক সাহেব অমুক স্কুল আলকরাই স্কুল মাননীয় প্রিন্সিপাল সাহেব আলকর স্কুল প্রধান শিক্ষক সাহেব আমি আপনার স্কুলের একজন ছাত্র অথবা আমি আপনার স্কুলের একজন শিক্ষক আমিও বললাম আল্লাহ আপনি তোর গোলা আলমিন আপনি আল রহমান আপনি আল্রাহিম আপনি মা আরি কি অমিদিন তবে আমি কে ইয়না বুধু আমি আপনার এক আপনি আমার রব আর আমি আপনার হাত আমি আপনার হাত কি আমি যে আল্লাহর কি এটাও তো দরকার আমি আল্লাহর কি হাত ধুন বলেন হাত আমি আল্লাহর হাত আল্লা আর আমি আল্লাহর কি হাত আল্লাহ আমার কে আর আমি আল্লাহর কি আমি বললাম আপনি আমার রব আর আমি আপনার হাত এখন আল্লাহ বলেন তার মালিকের কাছে কি চাই এবার যেন আল্লাহালা বললেন আচ্ছা তুমি আমার কাছে সাহায্য চাও কোন বিষয়টা তোমরে সাহায্য করতাম তা আমি বললাম আল্লাহ যে বিষয়টা আপনি আমাকে দিবেন বলে ওয়াদা করেছেন আমি আপনার কাছে ওইটা চাই আমাদের লক্ষ্মীপুর জেলা জামে মসজিদের সভাপতি আলহামদুল্লা আল্লাহ তার হায়াতের মধ্যে বর প্রদান করে জেলা জামে মসজিদে খরচ করছে তেরো কোটি টাকা তেরো কোটি টাকা খরচ করছে কোনটা যেটা দিবে বলে কি করছিল কারণ ওইটা ছাড়া তো জানাতে যাওয়ার আর কোন ব্যবস্থাপত্র কি না তাহলে এবার আমি এটা কি করে দিতেছি বলে মনে করাই দিতেছি স্মরণ করাই দিতেছি আমি কি করাই দিতেছি আমাকে যে হেদায়ত দিবেন বলেছিলেন ওই হেদায়তটা দয়া করে আমাকে দিয়ে দেন ওই হেদায়তটা আমাকে দয়া করে কি করে দেন এবার আল্লাহ তালা বলো আচ্ছা ও হেদায়ত এটা আবার আমি চিহ্নিত করবো কেমনে আমি তো বুঝি না কোন রাস্তাকে হেদায় বলে আমার কাছে তো একবার ভান্ডারিদের রাস্তা মনে হয় আবার আখ রাস্তা মনে হয় রাস্তা মনে হয় অব্দুল আলমিন বলেন না না তুমি একটু হ্যাঁ কষ্ট করে হেদায় একটা চিহ্নিত করে না যাদের উপরে আপনি নাম করেছেন তাদের রাস্তা যে হেদায়ত দিয়ে নবীর হয়েছে যে হেদায়ত দিয়ে সহাবিরা জন্মতি হয়েছে যে হেদায়ত দিয়ে তাহাবিরা জন্মতি হয়েছে যে হেদায়ত দিয়ে সোহাদারা জন্নতি হয়েছে ওই হেদায়তটা আমার দিয়ে দেন সোহা দয়া করে ইহুজিদের রাস্তা এবার আল্লাহ বলে দরখাস্ত শেষ না তো হা আমি তো আমার যোগ্যতার মতো দূর করছি করছি এবার তাইলে এবার সবাই মিলে একসাথে বলো আমি সবাই একসাথে কি বলো এবার আল্লাহ বলেন বন্ধু তুমি যা চেয়েছো যাও তোমার জন্য বরাদ্দ দিয়ে দিল এবার তাইলে বুঝা গেছে দরখাস্তের মধ্যে সই হয়ে গেছে বুঝছে কিনা এখন আমি বললাম আল্লাহ দরখাস্ত তো মন্ত্রী সাহেবের থেকে সই হয়ে গেছে এবার মন্ত্রী সাহেব দিবে কার ব্যাংকে গোডাউনে যাবে গোডাউনে আরে কথা বলে না আমি বললাম আল্লাহ তাহলে হেদায়তের দরখাস্ত কবুল হয়ে গেছে এবার একটু বলবেন কিনা হেদায়ত কোথায় পব্বুল বলেন আল্লা তোমাকে যে হুদান দিব বলেছি এটা হলো সেই হুদা কি ভাই তোমাকে কি দিবো বলেছি আমি হুদা দিব বলছিলে হেদায়ত দিব বলছিলাম না ওই হেদায়তের দরখাস্ত কোনটা বুঝে আসছে না কোনখান থেকে কোনখানে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে কিতাব পর্যন্ত আসছি বুঝে আসছে নিলে এই কিতাব কোন কিতাব ওই কিতাবটা যেটা তোমাকে দিব বলে হুদ হেদায়তনামা তোমাদের কাছে যাবে এবার আমি বললাম হেদায়তনামা কোনটা ওই হেদায়ত আমারে দিয়ে দেন আল্লাহ বলেন দালিকল কিতা আমাদেরকে কি দিবেন বলে ওয়াদা করেছেন হেদায়তনামা ওই নামা এখন কোনটা আরো তুই বলে না কোনটা তাইলে গেছে শয়তান বলছিল আমি ওদেরকে গুমরা করে ছাড়বো বলছিল আমি ওদেরকে ঘুম করে ছাড়বো তবেদা করেছে তোমাদেরকে ঘুমরা করে ছাড়বে আর আমি তোমাদের কাছে আমি তোমাদের কাছে একটা কিতাব তাবা দিবো আমার এই কিতাবটা আমাদের চলবাধীন গুমরা করবে আমি কথা দিলাম এটা মতো চললে গুমরা হবানা কি শতন কি বলেছে কি বলেন কোনটা মতে চললে ওই হুদান মতে ওই হেদায়তনাম আর কি হবে না জিম্মারি নিয়েছেন মান কর আল কোরআন যে কোরআন পড়ে আর কোরআন মতো চলে আল্লাহ তালা সিদ্ধান্ত শুনিয়েছেন সে দুনিয়াতে পদ হবে না আখরাতে জান্নার থেকে বঞ্চিত হবে না আর কোরআন মতো চলে সিদ্ধান্ত দেওয়া যায় এই মুসলমান পদ হবে না কথা বুঝে আসছে কিনা এবার বলেন তো আমাদের দেশে যারা হয়ে গেছে এরা কোরআন পারেনি কোনো শিয়া কোরআনের হাফেজ নাই কোন আঠরসি কোরআনের হাফেজ নাই কোনো দেওয়ানবাগি কোরআনের হাফেজ নাই কোন রাজারবাগি কোরআনের হাফেজ নাই এরা শুদ্ধ করে কোরআন শিব পড়তেও পারে না কথা ঠিক না ব্যাধি বলে বুঝা গেছে যে কোরআন পড়ে আর মতো চলে সে পদভ্রস্ট হবে না সে পদভস্ট কি আর কোরআন মতো চলে সে কি হবে না এখন আপনারা বলবেন হুজুর আমরা যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না ছোটবেলা পড়ি নেই আমাদের জন্য কোন ফর্মুলা আছে কিনা ইমাম ফুলতবি রহমতুল্লাহ বলেন সিদে ফুলতবির মধ্যে ইমাম ফুল রহমতুল্লাহ এক হাদিস থেকে বলেন যে হ্যাঁ যারা তোর করতে জানে না ওদের জন্য একটা ব্যবস্থা আছে ব্যবস্থাটা কি ইমাম পুথুবি বলেন সে কুল্ল আহ এই সুরাটা তো সে পারে এটা তো সে পারে এবার ইমাম কথা এই সুরাটাই পড়ে ইমাম ফুরতী বলেন হাফুজে কোরআন আধা ঘন্টা ক্রান শরীফ করলে যায় পাবে তার কোরআন আধা ঘন্টা গ্রান শরীফ করলে যায় পাবে আলমে কোরআন আধা ঘন্টা গ্রাম শরীর করলে যায় পাবে কোন তাহলে কি সহজ না কঠিন বলেন আরো মজার বিষয় আমরা ধরো হাফেজ আছি আমি হাফেজ না হুজুর হাফেজ হাফেজ পুরাণ করতে হইলে কি করতে হয় হাফিজ কুরান দেখে দেখে পড়তে হলে তাকে অজু করতে হয় আহলে কুরান দেখে দেখে পড়তে হলে অজু করতে হয় কিন্তু আপনি যে হলহু আল্লাহ আহ এটা যদি দোকানে বসে বসে পড়েন অজু করা লাগবে না তাহলে এবার বলেন তো আপনাদের জন্য ব্যবস্থাপত্র সহজ না কঠিন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আল্লাহ রায় বলেন তোমার বেশি পিপাসা লাগছে মনে মনে জন্য এক গ্লাস এক খাইতে পারবা কিন্তু এক গ্লাস পাইস আর এক গ্লাসমে পাঠ করছ এখনো পিপাসা কিছুটা নিবারিত হয়েছে কিনা কঠিন বলে এবার সুরে ফাতে পারেন না এরকম মুসলমান আসেনি কি ভাই পারে না এরকম মুসলমান আসেনি তাহলে বুঝা গেছে আপনারাও পারেন যেহেতু যদি নাও খায় কিছু খাইলেও তো কোনো ভাবে শেফা হয়ে আহ কথা ঠিক না ব্যাটী বলেন কি ভাই হ্যাঁ ডাক্তার ইঞ্জেকশন লিখছে বিশটা দুইটা দিলেও তো কোন রকমের ব্যথা একটু কম কমেনা পাবে না পার্লা তারা বলেন এই সাধারণ মানুষগুলো আমরা তোরা পুরান খতম করতে পারি না সুরায় ফাঁচা ডেলি দশ বার পড়তে পারবো না সুর এ ফ্লাস ডেলি দশ বার পড়তে পারবো না কিন্তু এই কথাগুলো তো আমাদেরকে কেউ বলে নাই এই জন্য আমরা অনেকে করিও না আল্লাহ জাননা দেওয়ার জন্য একটা বানাবে কয়েবার পড়লে এটা কি সহজ না কঠিন কি বানাবে কোথায় আচ্ছা যদি বলতো দশ বারি তাই তো ঠিক না দূর বাদ দেন ফেনিটা বাড়ি যদি 10 বার বললে একশো টাকা দিবে তো হরতে হরতে আরে কথা ঠিক নাম বলে দশ বার পড়লে যদি ফেরি টাউনে একটা বাড়ি বলেন মন করালি সুরত বলেন না দেড় মিনিটে জান্নাতে একটা ঘর আপনার তো খুশি হইলেন না কি পরিমাণ কি সুন্দর কথা শুনলেন জীবনে যে আমি অনেকগুলো বানাবো শুরু করেন অমর বিশটা বিশ বার বললে দুইটা ঘর তিরিশ বার বললে তিনটা ঘর চল্লিশ বার বললে চারটা ঘর আজ তো আমার বললেন ইড়ান নাস্তক সেরুই এক সময় আমাকে ফুতুল তৈরি হবে এক সময় জিব্বা জড়তা আসবে এক সময় ঘুম আসবে শুনো শুনো শুনো আমার রব আরো বেশি কয়বার পড়লে একটা ঘর এবার আজকে নিয়ত করেন তো কে কয়বার কয়টা ঘর বানাবেন এক নিঃশ্বাসে একাধিল্ল وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ 23 سوره ايكه احد 23 سوره ايكه احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم আহাদ আল্লাহ আকবর এই একটা সুরে যদি কোনো মুসলমান বসে শুনে পড়ে একটা সুরের উপরে কোন মুসলমান যদি মানা হয় এ একটা সুর আল্লাহর কসম ওই মুসলমানকে হেদায় দিয়ে إن هذا القران يهدي للتي هي اقوى ان هذا القران يهدي للتي هي اقوى الله تعالى বলেন এটা ওই কুরআন এটা ওই কুরআন যেটা দুইটা মাথা আপনার হাতে আর এক মাথা আমার হাতে যেমন ধরেন আমরা ছোটবেলায় যখন রশি পাকাইতাম আব্বার হাতে আব্বার হাতে এক মাথা আমার হাতে আরেক মাথা আব্বা বলতো খবরটা ছুটে যেন না যায় হাত থেকে ছুটে কিছু বলতাম না বৌ আর শ্বশুরে সুতা রশি পাকায় বারবার বোর হাত থেকে পড়ে যা বৌ যে কত সাথে ধরে যেন না পড়ে তো বোর হাত থেকে একবারও পড়ে না শ্বশুরের হাতে যখনই পড়ে তো বলে কি বলে না রশিদ রশিদ যেমন দুই মাথা কোরআন একটা যদি এক মাথা যদি আমি ফিলারে বাঁধি এই ফিলারটার মধ্যে বাঁধি আরেক মাথা যদি আমার হাতে থাকে তাহলে ওই ফিলারটা কোন সম্ভাবনা থাকে না আল্লাহ তালা বলেন কোরআন হলো রজ্জু কোরআন হলো হাবুমদিন কোরআন হলো যত মজবুতির সাথে ধরবা তো তাড়াতাড়ি জাননাতে চলে আসবা কি হয় তাহলে কোরআন ধরা লাগবে না। জোরে করা লাগবে না। কেমনে ধরবে কামরায়া কেমনে ধরবেন বুঝুর বলে কোরআন কামরায়া কেমনে ধরবো বলে কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআন মতে চলব কি বলছি বলেন কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআন মতে চলবো বলেন বলেন কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন মতে চলবো এবার যদি জিজ্ঞেস করেন বুঝুর কোরআন পড়ায় কোথায় উত্তর হবে কৌমি মাদ্রাসা আপনাদেরকে আমরা পুরো কোরআন না আমাদের কাছেও কিছুটা আছে কিনা তাহলে এই কিছুটার উপরে যদি এক বানান হ্যাঁ শুধু হেদায়ের নিহত একসভার করি আজকে থেকে রোজানা সুরায় ফাতে একশোবার করব করবেন ইনশাল্লাহ করবেন করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ইমানদারিতে বলেন তো জীবনে কোনোদিন হুজুর না নিজের মতো করে পড়ার বিষয় কথা ঠিক না রাখি বলে শুধু নামাজের মধ্যে পড়ার বিষয় না বাইরেও পড়ার বিষয় তা আমরা ধরো থাকতাম কা আমরা আজকে থেকে ফাতে একশো সহজতা কঠিন আই বলে এটা তো সিনেমার নায়ক আরে কথা ঠিক এটা তো গায়ক দুনিয়ার হার হার তপ্তর মত পারবে পারবে কি পারবে না এটা তাকে হেদায়ত দিয়েই ছাড়বে দিয়েই ছাড়বে আপনি পড়ে দেখেন পরে দেখেন আচ্ছা মজার বিষয় আপনি যদি পড়েন তে আমি যদি কারোর কলেজে বসে যা এই লোক নিশ্চিত জাননাতে তাহলে আজ তো জাননাতে লেগে যথেষ্ট কোন হলেন tini allah ekah, मिसे जाए कामलान कैमनेल्ला আমি করতে কেউ লাগে না পানি ছাড়া বাতাস বানিয়েছি বাতাস ছাড়া আসমান বানিয়েছি আসমান ছাড়া জমিন বানিয়েছি জমিন ছাড়া এই যে শত শত মাইলের চরে মাটিটা আসলো করতে থেকে। এখন যদি হঠাৎ করে তুফান শুরু হয় না। আমি বললাম আল্লাহ আপনি কেমন আল্লাহ আমি আল্লাহ একাই পারি আমি আদমকে বানিয়েছি কি ভাই আব্বাকে বানাইছে কাল দিয়া আদমকে বানাইছে আব্বা আসেনি মা আসেনি হাওয়া কে থেকে আচ্ছা ঈশাম কে বানাইছে ডিম ছাড়া কথা ঠিক না হাজর ইসরাতামকে আল্লাহ যখন বললেন মরিয়মের পেটে বাচ্চা দিবে কিভাবে সম্ভব আমি তো জেনাও করি নাই আমাকে তো স্পর্শ করে নাই কেউ হবে কিভাবে সে বললেন মারিয়াম তোমাকে বাচ্চা দিবে আল্লাহ সিদ্ধান্ত শুনিয়াছেন হবে কিভাবে শোনো জিজ্ঞাসা বাহু ধরছে ধসছে বাহু হাজরের মরিয়াম কাঁচতে শুরু করছে শোনা আল্লাপাকে সিদ্ধান্ত তোমাকে ছেলে দিবে কেমনে হবে এটা কিভাবে সম্ভব হাজারিম মরিয়ামের আস্তে ফুলা গাছ তিনি মরিয়ামের পেটে বাচ্চা দিতে কেউ লাগে নাই মরিয়ামের বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এবার বাচ্চার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে গা একটু নাড়া দাও সোহা বলেন শুক্র খেজুর গাছ নাড়া দিলে কি হবে তোমার নাড়া দিতে পরে কি হবে আমি দেখবো সোভাব তুমি বলবো আমি না রোজা রাখার নিয়ত করেছি আমি কথা বলবো না আমি রোজা রাখার কি করেছি আমি কি করব না কথা বলবো না আচ্ছা সেদিনের রোজা ছিল কেমন সেদিনের রোজা সত্য কথা বললেও রোজা ভেঙ্গে যেত আমাদের আল্লাহ আমি কি করবো আমি বলবো ঠিক আছে আমি রোজা রাখলাম কথা বলবো না কিন্তু ওরা তো আমার জিজ্ঞেস করবে কি করবা তুমি আঙ্গুল দিয়ে ইশারা করবা বাচ্চার দিকে কি হ্যাঁ আমি তো কথা বলবো না কি আমি তো ভান করো না হাতে হিসারা করে বলে ও কথা বলবে বাচ্চা এখনো কথাবার্তা শেষ হয় নাই। বাচ্চা কয়নি আবদুল্লা আমি হইলাম আবদুল্লাহ আর হ্যালকা আগে কি দাওয়াইছে কি ভাব আবার মার সত্য করে খবরদার মারে কিছু কেও না আমার মাকে কিছু ভুল বলার হওয়ার দ্বারা আমি অবদুল্লাহ আমি কে এটা কে করা হয়েছে বলেন ঘরে যাবানা কোন স্বামী খবরদার ঘরে যেতে পারবানা আমার কোনো নির্দেশ ছাড়া স্বামী স্ত্রী মিলিত হইতে পারবানা মূসা নামক কোনো বাচ্চা যেন জন্মই হইতে না পারে ইদুর আব্বুল আলমিন বলেন আমি সমাজ এর ফেরাউন সময় মতো পেটে বাচ্চা চলে এসছে তোমার সময় মতো পেটের বাচ্চা কোলে চলে এবার মুসা আলামের মা একবার ফেরাম মুসার দিকে তাকায় একবার বাবের দিকে তাকায় আল্লাহরে জীবনে কোনোদিন কোনো মহিলার সাথে আর কথা কইলাম না কি করবো এখন আল্লাহকে কি করব। ফের তো আর পাইলে হত্যা করবে শোনো একটা বাক্সা বানাও এরপরে কি করবা ফের পরে সাগরে ফেলে দাও আচ্ছা আহা আল্লাহ কুলে যা হওয়ার মূলাম দিত তার কথা ঠিক না এটা কিভাবে সম্ভব নিজের কুলের ছেলেকে সাগরে ফেলে দেওয়া কিন্তু মুসা আল ইসরাত মা ইনি তো মুসার মা আবার মার নাম বলেন নাই কি বলেন বলতে হয় না মেয়েদের নাম বলতে হয় অমুকের মা মেদের নাম কি বলতে হয় ঠিক আমরা শুধু দুইজনের নাম লইয়াছি এই দুইজনের নাম এই জাতি যতবার লইছে অতবার যদি আল্লাহর নাম জাতি সব আল্লাহ যেত বাঁচত না নাম শুধু দুজনের নাম শুধু দুজনের নাম বসাও আমরা বলি হলেও লাভ নাই বসাইলেও লাভ নাই ইমানা জাতির শান্তিরার কোন ব্যবস্থা নাই ঠিক দুই দলে আছেন একদল হটাও আরেক দলকে বসাও বাস্তব মা বাস্তব বলেন তিন নম্বর দল আসেন না আমার মানসিকতার দিব বাস্তব মা বাস্তব একটু আগে কি কীছে আমরাও হটাও বসাও দলে নাই তাই কথা কয় না তো এলে এবার হাত ফাঁকা মার্কা ভোট দেন না ক না হটাও আর বসাও দিয়ে এ জাতির সমস্যার সমাধান হবে না এ জাতির সমস্যার সমাধান করা এ জাতির সমস্যার সমাধান কি আল্লাহ কি বললেন মুসার মা এটা বক্স বানাও এটাকে বক্স ভিতরে রেখে দাও এটাকে সমুদ্রে ভাসিয়ে দাও এবার বলেন আমি এবার একটুখানি আর একটু এবার আমি নদীর সাথে আর সাগরের ঠেউ সাথে একটু কথা বলে নিয়েছি কি হয় এবার কার সাথে কথা চলছে কে কে কে আরো তো বল না কে আমার পেগম তারা যদি মূষাকে রাখা হয়েছে এটাকে খবরদার তলায় আনিস না এটাকে আদর করে করে ব্রাউনের ঘাটে বসিয়ে দে এটা আদর করে করে খাটে বসিয়ে দে দিয়া। এটাকে পশিয়া দিছে পছিয়ে দিয়েছে তাকে ঘাটে এবার্স কোথায় গুরসা ইসলামের মা কি বলছেন বেটিকে বেটি খেয়াল রাখ বা কোথায় যা। ঘাটে দিয়ে দেখা একটু সুন্দর বাক্স খুলছে খুলার সঙ্গে সঙ্গে কারণ যে বাচ্চার নবী হবে এই বাচ্চার চেহারা জমানা সবচেয়ে সুন্দর হয় মেয়েরা তো সুন্দরের পুজারি হয় আলমিন তারা হয়ে যায় মূসার ভালোবাসা ঢেলে দিয়েছে কি ভাই মূসার মুসার তোমাকে কোলে নিয়েছেন স্ত্রী এত সুন্দর বাচ্চা এটাকে আমি ছেলে বানাবো কি হত্যা করেছি আমি তার চলিজাও ভালোবাসার বেলা দিছি হ্যাঁ এত সুন্দর বাচ্চা ছেলে উত্তরাধিকারী বুল যেন বলে মানে বলেন হ্যাঁ রাজ্যের উত্তরাধিকারী হবে তবে তোরটা না আমারটা কথা ঠিক আছে আমি ওয়াদা করছি যাও রেখে যাও ওটাকে আমি তোমার কোলে ফুরি ফিরিয়ে দিবো ফিরে ফানিতে ফেলায় দিলাম এটা আবার কোলে দেয় নির্বাচিত করে তার হাতের বাচ্চা তুলে দিব ফেরাউনের ঘোষণা শুনে পুরা শহরের সব মহিলারা এসে হাসি কাচ্ছা দেখি কাঠ দুধ বেশি খায় দেখি ধরো ধরো খাওয়া এবার থেকে নবজাতকের উপর রব্বুল আলমীর হুকুম চলে সব হামলায় আর যুবক তুমি মনে করেছ আমাকে আদান দেয় আমি তো নামাজ আমার উপরে তার হুকুম চলে না চলবে মনে রাখবো অচিরেই চলবে আর কথা ঠিক নাচির আর কাজ করিস না তোর ব্রেন স্ট্রং কত ঠিক না হ্যাঁ তুই মুসার মা কি বলছিলেন আল্লাহ দিতাম দাও ওটাকে তোমার কোলে ফিরিয়ে দেবো এবার সব মহিলা লাইন লাগাইছে কারো দুধ খায় না কি ভাই আমি কোন আনশিমের তোমার শোনাচ্ছি আপনাকে ভাই হারাম হাবিনা আচ্ছা খায় না একজন দুজন তিনজন চারজন সব শেষ এবার আসলো কেউই ওই যে এটাকে পালবে আমাদের গ্রামে একটা মহিলা আছে তার দুধ তার স্তনের দুধ সব বাচ্চা খুব মজা করে খায় যদি বলেন আমি নিয়ে আসি আর তাড়াতাড়ি বাচ্চা তো কে কে করে নিচ্ছা তো হ্যাঁ ফেরাউনের কোলে বাচ্চা তুমি কিছু বলে দাও নাই তো আবার আমি তার মা তুমি তার বোন এটা বলে দাও নাই তো না কিছুই বলে নাই কয় কি বলছো শুধু একদম বলছিস যে তাকে পালবে আর যত্ন করে লালন করবে এমন কোনো মহিলার সংবাদকে আমি তোমাকে দিবাই বলছো শুধু কাহা তোমাকে যেতে বলেছে। পারবা এটা সব কিন্তু কেউ পারে নাই তুমি পারবা চেষ্টা করে দেখি দিতে কোলে যাভা বসতে কোলে মা তোমার এখানে খাওয়াইতাম না ঘরে নিয়ে খাওয়াম টাকা দুধ নিয়ে খাওয়াম কি লেগে তো আমার বাচ্চা আছে আরে বাচ্চা ছাড়া কি দুধ হয় ঘরে আল্লাহ বলে না ঠিক না আপনি যেকোনো কিছু মাটির ভিতরে রাখেন কদিন পরে পশে যাবে গোস্ত রেখে দিয়েছেন কদিন পরে পশে গেছে রেখে দিয়েছেন কয়দিন পরে পশে গেছে কিন্তু আলুর ছোট্ট একটা টুকরা এটার মধ্যে এটা নষ্ট হয়নি গাছ উঠেনি বলবেন না কি আমি সমাজ নামের কারণে আমি রহমান নামের কারণে আমি রাহিব নামের কারণে আমি না জমিনকে ফাটায়া আমি বের করি কে বের করছে কে তার নাম কি হারাম ছাড়া তো আমাকে পালতে পারে না কিস্তি ছাড়া তো আমাকে পালতে পারে না আরো জোর পারেনি এই জন্য আলহামদুলিল্লাহ এদের সরামাদের কাল্লা তারা কিস্তি ছাড়া পালে আমাদেরকে পালে কোন নামের বরকতে আল্লাহ আমাদের বরকতে কোন নামের বরকতে আল্লাহ আল্লাহ তাহলে এই সুরা আপনাকে হেদায়ত দিবে কিনা বলেন না আব্বা আমার মহতাজ হয় বড় বাড়তি ছেলেমেয়ের মহতাজ হয় আপনার ছোটবেলা ছিল কিনা আপনার বাড়তি আসবে কিনা তার আলামিন বলেন না না এটা আমাকে হেদায় দেবে কিনা তাহলে খোদা বলে ইয়াহুদিরা উজার খোদা বলে তার আপাও আসে আম্মাও আসে যারা আপা আম্মা আছে তিনি আল্লাহ হইতে পারেনা এটা খোদা হইতে পারে না হিন্দুরা তো গাভীরে খোদা কয় গাই খোদা কয় বৌ মাতারে খোদা কয় বা এটার তো বাবাও লাগে মাও লাগে এটা আবার খোদা হয় কেমনে আরে কথা বলে না এবার আমাদের দেশের বান্টার এটা দারে তারে বাবা দারে তারে বাবা দারে তারে বাবা শুধু বাবা খাওয়া বাবা পালে বাবা দেয় এরে হারামি এটা তো বাবাও আছে মাও আছে এটা আবার দেয় কেমনে আবাও নাই আছে কি না তাইলে মনে হয় মাইজবান্ডারে আপনার মতো কেউ আছে সিটং আপনার মতো কেউ আছে সিলেটে আপনার মতো কেউ আছে আর ইন্ডিয়াতে আপনার মতো কেউ আছে সাধারণত আপনার মতো কেউ আছে আল্লাহ না না ولم يكن له كفوان احد ولم يكن له كفوان مع ارنا আমি এই এই আমাকে কিনা আমরা এভাবে পড়ি না এইভাবে পড়লে কি হবে بوزه بوزه পায়েন 부জে 부জে ভালোবেসে পায়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم یلد ولم یولد ولم یکুনহু কুফুয়ান احد সুবহানাল্লাহ তাহলে এভাবে বললে এটা আমাকে দিবে কিনা বলে আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেন কোরআন আমাদের কন্যা বনায়া দেন কোরআন আমাদের বিছানা বনায়া দেন কোরআন আমাদের সব রোজ বনায়া দেন আমাদের শুভ শাম বনায় দেন কোরআন আমাদের দিন ও রাত বনায় দেন আল্লাহ বাচ্চা ছয় বছর বয়সে কোথায় দিবেন আওয়াজ কমিয়েছে কোথায় দিবেন শিকার কোন নিয়ে আছে কনাকা তো এটা কন নাতি নাতনিকে দিব ইনশাল বলেন না ইনশাল যারা বিয়ে করে নাই তারা কেন বলেছেন ভাই হয় সবাই কি বলবে জানো ইনি এমপি সাহেবের ভাই আরেকজন আসে তাই ইনি কে জানো তো ইনি মন্ত্রীশালা বলে কি বলেন আরেকজন আসছে তাই ইনি কে জানো তাই ইনি মন্ত্রীশালার বলে কি বলে না বলে না গালি হোক আরবা দামি মানুষ ঠিক না পারি বলেন এটা কিনা এখন আর বুঝে না মন্ত্রীর ছেলে দামি না বে দামি দামি অবশ্যই দামি আপনাদের অবশ্যই দামি কিন্তু কোরআনওয়ালার ছেলে কোরআন কোরআন কোরআন আসলে উঠবেন শাহি এটা কে রে এটা কোরআনওয়ালার বাবা এটাকে রেখে কোরআনওয়ালার দাদা এটা কে রে কোরআনওয়ালার নানা এটা কে রে কোরআনওয়ালার বন্ধু বাস্তব না বাস্তব বলেন না এটাকে রে অমুক দুর্নীতির বাজারে সালা রে আর কথা ঠিক না রাখি বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সকলে বলেন আমি এসবে তো মিনহা জামিয় বঞ্চিত হবানা এজন্য আল্লাহ তালা মেহরবানি করে এই প্রাণী কেরিমান থেকে আমাদের জীবনকে কোরআন দিয়ে সাজিয়ে দেন সকালে জিজ্ঞেস করবেন তুমি কি কোরআন পারো মনে থাকবো কথা ইনশাআল্লাহ হ্যাঁ মেয়েকে জিজ্ঞেস করবেন তুমি কি কোরআন পারো বলে হা পারি আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি বিবেচনা করবো এবার মেয়ে বিয়ে দিতে ছেলে আসতে ছেলেকে জিজ্ঞেস করবেন আপনি আনিকালিম পারেন পারি না তোমার মতো কুলঙ্গর হাতে মেয়ে তুলে দিবো না এবার ঠিক আওয়াজ কমে গেছে দেখছেন আমার যখন আমার বিয়ের মাসাল মোমিন বাড়ির কারি ইব্রাহিম রহমতুল্লাহ সাহেব জাদা হাজর মোলানা কারি আবুল সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের বাড়িতে আসছেন দেখতে আসছেন আমাদের ঘর দুয়ার দেখে কোনোটাই তার পছন্দ হয় আমরা নিতান্তই গরিবের ঘরে জন্ম হয়েছি কোনোটাই তার পছন্দ হয় নাই উনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন বিয়ে হবে না কিন্তু দই বিক্রমে রাত্রে আর যাইতে পারেন নাই ফজল নামাজের মসজিদই গিয়া উনি বলতেছেন এই আমাকে বলতেছেন আপাকে বলতেছেন মুফতি সাহেব নামাজ পড়াবে আমার কথা বলতেছেন মুফতি সাহেব নামাজ পড়াবে তো আমিও আমার যোগ্যতার যেদ্দুর তুলিয়েছিল এ দু সুন্দর দিয়ে বলে কি হয় তাহলে কোরআন জীবনের আরে কথা ঠিক না মুসলমান এখন কোরআন পারেনা ঠিক না শুধু পারে না এই জন্য কেউ যদি বলে ওটা জঙ্গি কোরআনওয়ালা জঙ্গি আপনি বলবেন আল্লাহ আমাদের সঙ্গী এটা বেশি বেশি বলতে থাকলে আর কদিন পরে আমাদের কাউ জঙ্গি বলবে না এদেরকে যে এরা হলো ওহাবি চবলি গেলে কী বলবেন হা এরা ওহাভি এরা এখানে জানাতে মানে কি জানেন এহাবি ওহাবি মানে কি আমরা এহাভি ও আমরা এখানেও আসি জান্নাতেও থাকবো আরে কথা ঠিক না আর তারা শুধু মূল্যে ধরা তো সময় থাকে আপনারা করা সময় শু ম করা সময় হুজুর পাওয়া যায় আর ওহা হুজুর স্টেজও পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় সাকসতে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া